الحمد لله الحمد لله نحمده و نصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقفى بالله سهيدا محمد رسول الله والذين معه أشداؤ على القفار رحماء بينهم تراهم ركعا سجدا يغطبون فرا من الله رضوانا سيماهم في وجوههم من أفر السجود রিটা মসাল মাস ইঞ্জিল বার কাল কুমবিল কোরআিলা ও ইয়া কুম্ব আয়া তো হজি পিল ওয়াজ হাজির আল্লাহাক সুভাবনা তারা লাখর আল্লাহাক মেহরবানি করি আমাদেরকে হাট হাজারের ডাল উম্মুল মাদারসের সানা জলসায় যোগদান করার তহসিদান করেছেন আলহামদুলিল্লাহ মজুর বিহনের কারা আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে কিছু আরোস করার জন্য আমি রায় সাড়ে তিনটার চারটার দিকে আল্লাহাকে আনি পৌঁছেছেন আবার গাড়িতে আমার ঘুম যাওয়ার অভ্যাস নেই এই জন্য এখন ঘুম কা ভাব হজুর বলছেন আগে কিছু বলো এরপর না সংসা করে ঘুমাইল আমি আপনাদের সামনে কোরআনে ফাঁকের সুরে ফতফের আটাশ নম্বর আয়াত আমি উনত্রিশ নম্বর আয়াত চলবাট করেছি সুরাতল ফতফে ফাতেহা নয় ফাতেহা কোরআন শরীফের প্রথম সুরায় আর সুরাতল ফতে আটাশ সুরায় ফতে শব্দের অর্থ বিজয় সুরাতুল ফাতেমান বিজয়ের সুরা এই সুরাটার এই নামকরণকরণ কেন হয়েছে ভবা সৈনিকেরাম লেখেন ঐতিহাসিক হোদিয়ার সন্ধির পরিপ্রেক্ষিতে এই সুরাটা অবতীর্ণ করা হয়েছিল হোদায় বিয়ার সন্ধি ষষ্ঠী হুজরি সনে রসলে করিম সালি ওসাল্লাম মক্কার কাফের সঙ্গে করেছিলেন আল্লার ঘরের জিয়ার উদ্দেশ্যে হুজুর যখন মক্কায় মরজমা পৌঁছলেন কাঠেরা বাধা দিল কোন অবস্থাতে কোন মুসলমানকে হেরেমে ঢুকতে দেওয়া হবে না আল্লাহ হাবিব চিন্তা করেছেন এখন যদি আমি জোরপূর্বক হেরেমে ঢুকতে চেষ্টা করি তো অনেক খুন খারাপই হবে রহমত আলম সাল্লাহ আলী সাল্লাম খুন খরাবি চাইতেন না খুন খারাপি আইস্ত কাফেরদের পক্ষ থেকে হুজুর সাল ইসলাম যাবতীয় জুলুম অত্যাচার অমলানবদনে বরদাস্ত করেছেন মক্ষিজীবনত বরদাস্ত করার নির্দেশ ছিল কোন রকমের প্রতিবাদ করতেন না মদনী জিন্দিগিতে আইসা কিছু প্রতিবাদ হয়েছে তারপরও মক্কার কাঠেটা গুজকে শান্তিতে থাকতে দেয় নেই মোদিনা শরীফে ক্রাইস নেতা আবু সুফিয়ান মোদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে সাম দেশে রওনা করছে অস্ত্র সংগ্রহ করার জন্য आशे। बोलते से लम्बा घटना आज मुसलमान इतिहास आगागोल मजलूम हवा इतिहास मुसलमान को जालिम हन नहीं जालिम যে জুলুম করে তাকে বলা হয় আর জুলুমের শেষ হদ হল সিড়িপ যার মধ্যেই জুলুমের মাদ আসবে জুলুম করবে এই জুলুমে তাকে আস্তে আস্তে মসছে বানিয়ে ছাড়াবে বলা হয়েছে না সিরকাল আজ জুলুম আর জুলি কাজেই আমাদের হয়তো উভর বেইমান বেদিনদের পক্ষ থেকে জুরম নির্যাতন অনেক আগে থেকে শুরু যে খালি সাপটা হয় হয়নি এটা আমাদের পুরাতন ইতিহাস ষষ্ঠ হিজনি নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছিলেন ময়দানে আইসা শুধু জানতে পারিলেন যে মক্কার কাভেরা অশ্রশস্ত্রিয়া তৈয়ার কোন অবস্থাতেই কোন মুসলমানকে হারেমে ঢুকতে দেওয়া হবে না হজরত রসুল করিম সাল্লা তখন হোদাইবিয়াতে সীমা স্থাপন করলেন ছোট্ট একটা কুয়া একটু পানি নবী কয়ুস সাল্লাহ ইসলামের সঙ্গী ছিলেন চোদ্দশ চোদ্দ কিশোর লোকে খাওয়া পরা খাওয়া পান করা ও যোগোসর করা কাপড় ধোয়া কত পানির দরকার হজুর কুয়ার পাড়ে গেলেন সামান্য পানি মুখি দিয়া হুজুর কুলি নিক্ষেপ করিলেন কুয়ার মধ্যে জোশ আসাগুলো এটা হুজুর পাকের মর্যাদা চোদ্দশো লোক যথারীতি ব্যবহার করেছে পানি আর কমে নেই এখন আল্লাহ রসুল মনে মনে ভাবিলেন মক্কার লোকেরা আমাদের উপর এত রাগার নৃত্য কেন তাদের নিয়ম নীতিমতো তখনও বয়তুল্য হজ হতো। তাদের নিয়ম ছিল সারা দুনিয়ার যে কোন দেশের যে কোনো ধর্মের লোকের জন্য হ্যারিমের দরজা খোলা আমাদের জন্য কেন তারা এত রাগান্বিত ওমরা হজ করতে দেবে না চিন্তা করলেন আমাদের এই পবুত্র হজটাকে হয়তো মক্কার লোকেরা রাজনৈতিক দৃষ্টিতে বিচার করতেছে তারা মনে করতেছে আমরা হজের বাহানা দিয়ে মক্কায় প্রবেশ করে বা তাদের দখল করব দুনিয়ার দখল দুনিয়া দাঁড়িয়ে যাদের দেমাগ তার যে কোনো কাজেই দুনিয়া চোখে দেখে। হেফাজতে ইসলাম মহজ দিনের খেয়ালে রাজনৈতিক উদ্দেশ্য বারবার করে প্রতিহত করার পরেও দুনিয়া তারা এটাকে রাজনৈতিক দৃষ্টিতেই বিচার করতেছে এটা দুনিয়া তাদের চিরন্তন অভ্যাস হুজুর সাল্লাহাম চিন্তা করলেন আমার পক্ষ থেকে কেউ কেউ পাঠিয়ে যদি করায় নেতাদেরকে বুঝেই দেওয়া যায় যে আমাদের এই আগমনের একমাত্র উদ্দেশ্য আল্লাহর ঘরের জেরারত বাব দাদার বাড়িঘর করা দূরে থাকক। আমরা সেদিকে ফিরিয়েও তাকাবো না কেউ কে জিজ্ঞাসা করবো না যে ঘরটা বাড়িটা কি অবস্থায় আছে আমরা আল্লাহর ঘরের তাওয়াফ করব সাফা মারোয়া শাড়ি করব আরাফা মিরজালে ভাই অকুফ করব মিনার ময়দানে রমিয়ে জামাল করব এরপর তাওয়াফেজ জিয়ারত শেষ করে আমরা মদিনায় ফিরে যাব মনে করো আমাদের বাড়ি মদিনায় মক্কার সঙ্গে আমাদের আদৌ কোনো সম্পর্ক নয় আল্লাহর ঘরে জিয়ারদ ছাড়া এই কথাগুলো করা স্ট্রেটাদেরকে বুঝিয়ে দিলে আমার মনে হয় তারা বাধার সৃষ্টি করবে না এরপর ওজন সিদ্ধান্ত নিলেন আমার পক্ষ থেকে কেউ কেউ পাঠিয়ে আমি এটা বুঝাই দেওয়ার চেষ্টা করি যেখানে হাজার হাজার দুশ্মন অস্ত্র নিয়ে তৈয়ার এটা একটা আগুনের কুণ্ডলির মতো এর মধ্যে কাকে পাঠানো যায় চোদ্দশ সাহবাহিকার দিকে নজর বুলাইলেন पैम्बर नजर जे व्यक्तर पर प्रथम पढ़ल हजरत अमरब्दुल खत्ता हजरत अमरबुल खत्ता के आल्ला रसुले जाना निला उमर तुम्हें कि सहस पार पक्ष जै ওরাটাদেরকে কথাগুলা বুঝিয়ে দিতে হয় তোমার দাজ রানু অত্যন্ত বিচক্ষর মানুষ তিনি বলেন আল্লাহ রসুল এইটা কি আপনার নির্দেশ না পরামর্শ যদি আপনার নির্দেশও আমি মানতে বাধ্য আর যদি পরামর্শ হয় হজুর অনুমতি দিলে আমার কিছু কথা বলার আছে হুজুর সালাম তখন মুসকি হেসে বললেন নির্দেশ নয় পরামর্শ তুমি তোমার মনের কথা গুণা দিদায় বলতে পারো অযো তোমার ফারুক আলুন তখন বললেন আল্লাহ রসুল আপনার পক্ষ থেকে কেউ কেউ পাঠিয়ে করা থেকে যে এই কথাগুলা বুঝাই বলতে চান एर अर्थ हमें बुझे हजुरे मुबारक्राई संगे आपो चाय संघर्ष चाय हजर परमान तुम्हें ठीक कथा संघात संघर्ष चाहना आपस भावे क्या करते चाहिए तुम्हारे फारुक परमान हुजुर भलो च আমার মতো লোকের দ্বারা মারামারি চলে আফস চলে না আমি হুজুরের পক্ষ থেকে কথাগুলা তাদেরকে বলবো। তারা মাইলে তো মাইল না মানলে সেখানে আমার তলহার ঘোরা শুরু হবে আফুস হবে না হুজুরের মোবারক অন্তরে যখন আফুসের কথা আমাদের মধ্যে সবচেয়ে আফোস মানা হজতে ওসমান তাজার তলা আনতে सूतरा ओमान के पाठाली बड़ा है हजर सल्लम आल्लामारमरे मुख दिया खाटी कथाटा बैर कर हजुर हजर ओस्मान के एकान डे निला ओस्मान तुम कि सहस पाओ हमार पक्षा एका जाइया नेतृद कथागुल् बुझिए दी হতো বলেন খুজুর যদি দোয়া করেন এর সাথে কোন কঠিন কাজে ওসমান তৈয়ার রহমতে আলম সাল্লা ইসলাম নিজের রহমতের হাতে ওসমানের মাথায় পাগড়ি বাজা দিলেন হতো ওসমানকে ঘোড়ার ভরে সবার করিয়ে হ্যারিমের দিকে পাঠিয়ে দিলেন এদিকে সৈদে ভরি কান্টে লেগলেন হুজুল সাল্লাহ আল্লাহ ফাকে দরবারে দোয়া করতে রাখলেন আল্লাহ তোমার দিনের সাং বাড়াইবার জন্যই আমার করলে টোকরা ওসমানকে কাতদের মধ্যে পাঠিয়েছে তুমি মেহরবান করে ওসমানের সংরক্ষণ হজর ওসমানকে হেফাজত করলে এইভাবে কানি কানি হল দোয়াও করতে লাগলেন ইতিহাসে লেখে আজ ওসমানের ঘোড়া যখন হ্যারেমে প্রবেশ করল তারা দূর থেকে লক্ষ্য করল তখন কোন কোন গোত্রের কাউ কাউ তীরবল নাম লোক আগে হল ওসমানকে প্রতিহত করার জন্য তাদের কমান্ডার लक्ष्य करी कम्र लोक देखा जाए आग बिशी और क्यों नहीं बुझा गल युद्ध करते आसते विशेष को बार्ता नहीं आसते नये एमन होती परे जो दल छाड़ी भागी आसते हाब बा बुझी क्या हो? অস্ত্র ছড়াইল না আমার হাবিবের দোয়াকে বিথে যাবে কিন্তু আগুন চুকের প্রতি তাদের সতর্ক দৃষ্টি কে আইসলোক কি তার মতি গতি হন্দিকে যেতে চায় অত্যন্ত সতর্ক দৃষ্টি আতুষ্ণ যতই নিকটে আসতেছেন তারা আস্তে আস্তে চিনতে ভাবতেছে এ যে এককালে মক্কার সর্বশ্রেষ্ঠ আদরণীয় ব্যক্তি হতস্পান রাজি লাঙ্ঘু গরিব দুগুর উপকার করা বন্ধু বান্ধবকে উপকার করা এগুলা তার জন্মগত বৈশিষ্ট্য ইসলাম কবল করার আগেও তিনি এসব কাজ করতেন এই জন্য তিনি সমাজে অত্যন্ত জনপ্রিয় ছিলেন কত জনপ্রিয় ছিলেন আল্লাব্রিকা শিরমা কি একটা ঘটনা উল্লেখ করেছেন যে দুনিয়ার প্রত্যেক দেশের মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের ঘুম পড়াইবার জন্য বিভিন্ন শ্লোক কয় তৎকালীন গোটা আরবের মহিলারা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য শ্লোক কচ আপনি কাছে সে শলোকটাই নকল করছেন যার অর্থ হল মা বাচ্চার পিঠে হাত বুলে বুলাই কুচ বাবা তুমি নিরুবেক ঘুমাও মা তোমাকে অত আদর করব যত আদর করাইছিল উস্মানের করে বুঝা হাজার উস্মান কত বড় জনপ্রিয় ছিলেন জনসব্দেও ছিলেন হুজুর আর ওসমান ছিলেন জনপ্রিয় এই ওসমানকে আসতে দেখা তারা খুশিতে আটখানা তাড়াতাড়ি ফুলের মালা নিয়ে হতস্মানকে করলো। করল প্রশ্রেতা আবু সুিয়ান হতোষ্মানকে বুকে জ্বলায় তুলল বলল ভাতে যা ওসমান আমি জানতাম তুমি আমাদেরকে ফেলে শিরকাল থাকতে পারবে না अब आगे तो आसना बाबा तुम्हें भाई आज मक्र मन्य हतुष्मान चाषा तुम्हारे मोहब्बते आर आका आल्ला हबीबर पक्ष शांत पाय गाम तुम्हरा जो सत्य महब्बत करो आशा करबार मुखे রহমতরা আলামিনের শান্তির পয়গ্রাম শুনবে এবং অত্যন্ত চিন্তা করে সিদ্ধান্ত নেবে হজরতমান কি বলতে চান এই কথাটা মুখে ছড়িয়ে গেল অল্পক্ষণের মধ্যে বায়তুল্লার সামনে অকলিত লোক জমা হয়ে গেল ওসমানের মুখের বাণী শোনার জন্য ओस्मान रजान तक हे बुल्लार प्रतिवेशा तुम्हारे मेहमानदार सुराम गोटा एक चुम्बक जीब लोहा टने वायतुल्लाओान के टेस्मान तुम्हें अनुमति देवा ताकि तुम्हें टो आज छर मानदार चेहरा देखी जान बला उस्मान का आकर्षण करते आल्ला रसुलसा एक चिंता करी हजर उम्मान जान हो बतारिवी मुख तुल आल्लर घर हमारे बेहतरी माफ करो जवाफर मध्य जे सावर मध्य मोहम्मदुर रसल्ला नाईफर अपना आफ्ने का सेवाफार शायर को मूल्य नहींतारा जान तुम्हरा क्यू करी फिर ना तुम्हारा तावाफ कर अनुमति दिस आल्ला रसुल के बद दिए करते सूतरा आल्ला रसुल को से अनुमति दीते আবু সুফিয়ান কয় তোমারও অনুমতি দিছি আমরা শিরব না এখন তা করা না করা তোমার ইচ্ছা যত কথাই বলো আব্দুলার বাটের দল বলনি আসতে দেওয়া হবে না হতসবান বলেন কেন হবে না ও সেটা তোমাকে বোঝানো যাবে না তাহলে চলোদা বিয়ে তোমাদের নেতৃস্থানীয় কয়েকজন রসুল সেখানে বসা আছেন ওনাকে বুঝিয়ে দাও কেন অনুবুধি দেওয়া যাবে না এরা কয় সেখানে তার দল বলা সে আমরা সেখানে নিরাপত্তার অভাব বোধ করতেছি বললে যে কজন যাবে ते निरापत्तार्जन जगिन होती पर भलो कर ही जाने सहबी जदि को काफे संगे वा अल्लाह रसूल जेको मूल्य रक्षा करब बेईमेर का शाहबा के हल्का होते दीबें तक ता बोले तुम्हें जी निरापार जमीन होती पर जाकर राजी आ এইভাবে উসমান রাজুল আনহু কয়েকজন ফোর নেতাকে রহমতে আলমের দরবারে নিয়ে আসতে সমর্থবান হইলেন এটা কম কথা নয় কোনো কোন ঐতিহাসিক লেখেন হয়তো উসমান রাজুল আনু যখন ফোর স্নে নেতাদেরকে নিয়ে রবানা করছেন ইবৃষে গায়ে লাগছে আগুন इबलिश बड़ा ही जानी आज जदि क्र नेतारा रहमत आवर दरबारे हाजिर हो है जा खून खराबर जेकोल मूल्य ही खून खराबी बंद कर सुतराजुर का आगे गोलमा लगातेब्लिस प्रभागानंदा दिल जो कड़ाई हजर उस्मान के शहीद करी फलैसी खबर हुजुर काुजर अत्यंत दुखित हिल गीचे बसिए अझरे कंस हुजुर कान्ना देखे साहबाई कैराम कंते एक पर्याय हुजुर से गास्टे नीचे बस ही सबा के डाक दिले तुम्हारा सबा सामने आस एहराम पर सब सहिक हुजूर डाके सबाजे हाजिर हुए हुजूर क्या डाक हजूर परमान ये मुहूर्ते हमारा बैट करते क्या आज তারা বলল যে হুজুর আমরা তো আপনার হাতে বয়াত করাই আছি দুইবারও বয়াত করা আছে এখন আবার কৃষির বয়ের চায় হুজুর পরমান একবার বয়াত করেছো ইমানের জন্য আবার বয়াত করেছ যেহাদের জন্য এখন বয়ের চাই ওসমানের খুনের প্রতিকারের জন্য আমার ওসমানকে যারা অন্যায়ভাবে খুন করেছে উস্মনের খুনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নবী মোহাম্মদা এইটা হল পদাম্বরী চরিত্রের বিশেষত্ব যতক্ষণ সম্ভব মানুষ সঙ্গে থাকবেন কিন্তু মানুষ কাপের যখন চরম অন্যায় শুরু করবে তখন প্রতীয়ত না করে নবী ছাড়বেন না আমার নোয়াখালীর এক লোকে কয় তো নাস্তিক মুক্তা মোটাতা হুজুরে গালি দিছে হুজুর থাকলে তো মাফ করে দিত হঠাৎের হুজুর গরম আয়া আগে হুজুর থাকলে মাফ করে দিত তোমার কাছে ওহি করতে আসছে হাট হাজারের হুজুর যে গরম হয়েছে এটাও নবীর সূন্যর মকান কাফেদের সঙ্গে হুজুর সদয় ব্যবহার করার জন্য প্রস্তুত এবং শান্তি পয়গার নিয়ে ওসমানকে পাঠাইলেন যে বার্তা জানিতে পারেন ওসমানকে শহীদ করিয়া ফেলাইছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য হুজুর শাহাবাদের বয়স নিয়ে নিছেন। সব সাহাবায় কেরাম বয়স হইতে রাজি হইয়া বয়াতের কয়ফিয়ত ছিল হুজুর পাকসলাসের এক হাত ছিল নিচে তারপরে সাহাবিদের হাত আর এক হাত দেখাই হুজুর জিজ্ঞাসা করলেন বল এটা কার হাত সবাই করল এটা আল্লাহ রসুদের হাত হুজুর ফরমান না এটা ওসমানের হাত যদি ওসমান জিন্দা থাকে এই বয়ের ওসমানও আসে সমানের কি সৌভাগ্য তিনি এখানে হাজির তো এই সৌভাগ্য হত না রহমত আলমের পাইজাম্বরী হাতকে পঁজাম্বরের মুখে ঘোষণা করতেছে ওসমানের হাত আর সে আজম থেকে আল্লাহকে কি কয় অকমার হাবিব আপনার হাতকে ওসমানের হাত বলছেন এটুক যথেষ্ট এইরূপ আমার কুদ্রুতের হাত আহ দালে হেমা এইভাবে বয়ে পাকাভুক্ত করিলেন হুজুর সাল্লা সাল্লাম মক্কা আক্রমণের নির্দেশ দিবেন এই মুহূর্তে উসমান রাজ্য হুক প্রায়কে নিয়া হাসি খুশি হাজির সোহাইলে আমারের নেতৃত্বে প্রায় কয়েকজন নেতা আসলো আল্লাহ রসুর খবর নিয়ে জানলেন উসমানকে শহীদ করা দূরে থাক একটু দুর্ব্যবহারও করে নেই জানায় আদরে বরণ করছে एते स्वाया स्वाया स्वाया ए हुजरे मोबारक मन और राग मेरी कत राग थे संगे हुजरे आलोचना संक्षिप्त हो बुली एखे दुईटा बासारा बुझे आसे एरद उस्मान रानू के मक्कार काफे आदर रत्न करण कर গোলমাল লাগাবার জন্য ইডলিশা করায় দিছে ওসমানকে শহীদ করছি যাতে করে আল্লাহর হাবিব ব্যথিত হলেন কাইনলেন এবং প্রতিশোধের বয়ে নিলেন এসব ঘটনা প্রমাণ দেয় রসুল গায়েব জানে গায়েব জানতেন না আল্লাহ যখন অহিত দ্বারা জানাইছেন তখন এগুলা জানছেন বিনা অহিতে বিনা মাধ্যমে জানার নাম গায়ক জানা। বিনা মাধ্যমে আল্লাহ সাহেব কিছু জানতে পারে না এখন যারা বলে ওই গায়ক জানে এটা আল্লাহর কোরআন বুঝিনি আল্লাহ তাদেরকে কোরআনে ভাগ বুঝবার তো সেদিন এ এক মশালা আরেক মশালা আর সূক্ষ্ম বুঝলাম রসল গায়ব জানতেন না আল্লাহ ভক্ত জানতেন আল্লাহ ভক্ত জানতেন ঘটনাটা আল্লাহ তখন যদি কইয়া দেন যে হুজুর কেন কাইছেন কেন দুঃখিত হইছেন আপনার ওসমানকে তারা জামাই আদরে বরণ করছে ওসমান কোরাকে নিয়ে আসতেছে তাহলে তো গোলমাল এখানে এসে যায় আল্লাহ ভাই তা না করে কয় কি বয়তের মধ্যে আমার হাত আসে कारण था कि आल्लाफा शुद्ध हाक नाकिम हाक निर्देश जता और हाकिम प्रज्ञावान कुशुली आल्लाफाक भलो कर ही जानें ये ओस्मान हत्यार कथा जदिव आज मिथ्या কিন্তু এই উসমান একদিন অত্যন্ত মজলুমভাবে শহীদ হবেন এটা আল্লাহ ভাকে জানা ছিল না তখনও জানা ছিল এবং আল্লাহভাগ এও জানতেন ওসমান যেদিন শহীদ হবেন সেদিন রসুল দুনিয়ায় থাকবেন না হুজুর যখন থাকবেন না অহিহার সুযোগও থাকবে না কাজেই হুজুর দুনিয়ায় থাকতে অহি আসার সুযোগ থাকতে ওসমানের খুনের পরে ইমানদারদের বয়েত হইয়া যাক যেন যেই দিনে ওসমান শহীদ হবেন সেই দিন তার খুনের প্রতিকার করা ইমানদাররা ফরজ মনে করে এই জন্যই আল্লাহ ভাগ বলছেন বয়তের মধ্যে আমার হাত আসে এখন কোরআন হাকিমের এই আদেশের পরে আমল করা হকপন্থীর কাম না বাতিলপন্থীর ইতিহাস পড়ে দেখুন শহীদ হওয়ার পরে খুনের প্রতিকার চাই বিচার চাই এই দাবিতে যারা স্বচ্ছ ছিলেন এক নম্বর আশা সুদ্দিক রাজ আনহা তিন নম্বর সাত নম্বর আসারামসার সদস্য হজর তলহ জুবায়ের রাজিয়াল আনহমা ঠিক নেই এখন যারা मान के हजरत मवियद के सहबी समालोचक बस समालोचना एमक बंथी चायचारा कुर बोझे सहबी बिलिलपथी छा कर्ण फाक्य निर्देशर प्रति तनिष्ठता एनजीर जै सहैलेबाद आम आसल हुजूस हसन बोलें सहैल तुम्हरा कराइम कराइ संगे तुम्हरा संघर्षे ना जाइया चुप थको अल कबि आर सामने पठाओ जदि जयलाभ करी তাহলে তোমাদের বিজয় কারণ তোমরাও তো করাইছি আমিও করাইছি আর যদি আমি পরাজিত হই তাও তোমাদের আশা আমি পরাজিত হওয়া তো তোমাদের বিনা কষ্টে উদ্দেশ্য সাধিত হয়ে যায় সুতরাং তোমরা করাইছিলে আর স্বরা আমার সামনে বাধাইতে পাঠাও সবাই কয় আপনি বারো ঘরেই জানেন আমরা কোরআশিরা না থাকলে অন্য কেউ আপনার সামনে দাঁড়াতে সাহসই পাইব না খুজুর ফরমান আল্লাহর ঘরে তাওয় করবে কেউ সাই করবে এই ব্যাপারে কি তোমাদের আভূতি থাকতে পারে তা তো থাকতে পারে না তা হলে আমার এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই এখন সহায় মাতা চুলকায় আমাগ নেতা আবু সুফিয়ান একটা কথা বলি ভালাইছি যে আবদুল্লাহ বেটাকে অনুমতি দেওয়া যাবে না আমরা তাকে হালকা করতে পারি না একটা কাজ করা যায় এই বছর আপনারা বিনা তে বিনা জিয়ারতে মদিনায় ফিরে যান সামনের বছর আসবেন এতে আমাদের কোনো আপত্তি থাকবে না হুজুর ভগবান ঠিক আছে আমি তাতেই রাজি সাহবা কারাম কেউকে জিজ্ঞাসা করলে হুজুর আপনার স্বপ্ন দেখছেন আল্লাহ তা অফ করতেছেন হুজুর ভবন স্বপ্ন দেখছি তবে এবারে তা অফ করতেছি এটা তো দেখিনি সামনের বাজার তা অফ করতে অসুবিধা দেখি এমন কতগুলো সত্ত তারা দিছে যেগুলা সত্ত্ব বাহ্যিক দৃষ্টিতে সম্পূর্ণ হুজুরের ঠক তাদের বিজয় পুজুর সব সত্য মাইনেই এই সন্ধি স্থাপন করছেন এতে সাহাবাই ক্যারামী খুব নাকু নবীর সামনে কোন উন্মতার মাতব্যই চড়ে না এই তারা মাইনতে বাধ্য হয়েছে আর আল্লাহাক এই সন্ধিটাকেই বলছেন প্রকাশ্য বিজয় ইন্না ফতাহ এই সন্ধির কারণে এই সুরার নাম সুরাতল ফাথের বা বিজয়ের সুরা সত্যি সত্যি একটি বছর পর এই সন্ধির প্রেক্ষাপটে আল্লাহর হাবিব বিনা রক্তপাতে মক্কায় বিজয় করেছেন মক্কায় বিজয়ের কারণেও এটাকে বিজয় সুরা বলা হয়েছে ভবসেন এখানে আরেক কারণ লেখছেন এই সুরার ভিতর এমন কিছু রূপরেখা দেওয়া আছে এই গুলা যদি দুনিয়ার মুসলমান মানি চলে তাহলে গোটা বিশ্বের ফলে মুসলমান ইসলামকে বিজয়ী করতে পারবে এই জন্য এটাকে বিজয়ের বলা হয়েছে বিল চালার আসুল হক আল্লাহ সে যাতে পার যিনি তার সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠিয়েছেন হেদায়ত ও দিন হক দিয়া রসুল যে দিন নিয়ে আসেন এটা হক আর সব কি হকের বিপরীত বাতিল ইসলামই একমাত্র হক আর অন্যান্য সব ধর্মের নামে যা চালু আছে এগুলা সব বাতিল তাও যদি মনে করে তুমি যখন মুসলমান ইসলামকে হক বলবা, একটা হিন্দু তার ধর্মকে হক বলবে একটা ইহুদি তার ধর্মকে হক বলবে এটা তো তেমন একটা মূল্যবান কথা হল না তার জবাবে আমরা বলব হক দাবি করা এক কথা আর হক বাস্তবে হওয়া অন্য কথা অন্যেরা দাবি করতে পারে তার বাস্তবতা নাই আর আমাদের এই দাবির পুরা বাস্তবতা আছে যুক্তি প্রমাণ দলিল দ্বারা প্রমাণিত হয়েছে ইসলামে একমাত্র হক আর সব বাতিল এখন কারো মনে যদি কৌতূহলীগ্রস্ত জাগে ইসলাম যাওয়া ছাড়া সব বাতিল হবে এটার প্রমাণ কি ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল यहा प्रमाण करते अनेक लम्बा बक्तव्य आत लम्बा बक्तव्य देर शक्ति अपन को धैर्य पुलबे ये लम्बा बक्तव्य ना दिए संक्षेप एक आरस करती चाहिए इसलम छाध कि आगे करती चाहिए को धर्म के कटक्ष करा কোন ধর্মওয়ালাদেরকে গাড়ি গারাজ করা এটা আমাদের শরীয়তের নীতি নয় কিন্তু একটা লোক যেন সত্য বুঝতে পারে হক বুঝতে পারে এই জন্য হককে প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করি সারা দুনিয়ার সমস্ত জাতি এমনকি নাস্তিক মোস্তাদ আমাদের ভাই এমনি আমাদের সবার পিতা আদম আলা ইসলাম আদম সন্তান হিসেবে তারা আমাদের ভাই না বা হিতাকাঙ্ক্ষী হইতে হয় এই জন্য তাদের হিতাকাঙ্ক্ষী এই আমরা সত্য কথাটা বুঝাইতে চাই যদি তারা বুঝে আলহামদুলিল্লাহ আর না বুঝলো আমাদের দায়িত্ব আছে বুঝাই দেওয়া ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল এটা সংক্ষেপে আরো করছি এভাবে अंजान्य सब धर्म द्विभागे विभक्त एक भाग मानुषर मन गड़ा और एक भाग आल्लाहके निल कर प्रश्न जागे आल्ला फाके जो नाजिल कर बिल कदी आल्लाहक निल क এ প্রশ্নের জবাবে একটু পরে আসছি। মানুষের মন যে বাতিল এর উপমাসরূপ বলছি যেমন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম গৌতম বুদ্ধ তার বাল্য নাম নাকি ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জীবনী দেখছি সে যখন সমাজে বসবাস করত আর দেখত एक लोक बाच्चा के बुरा ये मन दुखित होत जे लोकटा बुढ़ा हईल क्य प्रतिकार कि उपाय जख से देख एक सुस्थ लोक असुस्थ खूब बैठा पैत लोकटो असुस्थ हो क एर प्रतिकार की उपाय जख देखें एक लोक मारा जाए अनेक दुखित होत लोकट मिलल कैन एर प्रतिकार की उपाय चिंता करते करते जंगले चले गेस किसुद जंगले अत्यावश्यकिया समाजे बड़ी आसलें आशी कल अहिंसा भरण धर्म জীবহত্যা মহাপ এটা শুনি অনেকেই প্রথম ছোটে খুব বড়ই বলে মনে করবি অহিংস বরম ধর্ম জীবহত্যা মহাপাপ বাস্তবতার আলোকে যাচাই করলে এর মতো অবাস্তব অযুক্তি হইতেই পারে না জীবহত্যা মহাপাপ এই থিউরি সারাইলে সারা দুনিয়ার সমস্ত জীব না খাইয়া মরতে হবে কারণ যার জীবন আসে তাকে খাইতে হয়। এখন যাকে খাবে তার জীবন আছে। জীব হত্যা মহাব সব জীব একদিনেই মরতে হবে নাখাইয়া। এটাকে এটা কি ধর্ম হইতে পারে গৌতম বুদ্ধ কথা যখন বলছেন তখন তিনি কি উপার না খাইছেন যদি কিছু খাইতে থাকে না খাইতে থাকতেই পারে না তাহলে বাঁচত না বোঝা গেল একটা লোক বা তৈরি হইতে কয়েক শত জীবের প্রাণ যায় হাজার হাজার জীব বক্ষণ করি যদি হত্যা মহাপাব এর সাথে আর ভণ্ডামী হইতে পারে এটা তার মন কথা আমি জিজ্ঞাসা করি বৌদ্ধ ধর্ম যারা মানে এখনো তাদের মধ্যে কি ফোলা বুড়ো হয় না সুস্থ অসুস্থ হয় না তাদের মধ্যে কি লোক মারা যায় না তো বেসারা গৌতম বুদ্ধ কথাটা বাইট করি সমাজে কেউ ভোকারটা করল আদা পয়সার কামে লাগে নেই যেহেতু এটা তার মন কথা এইভাবে কোনো কথা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়নি এই জন্যই এটা বাতিল আল্লাহ ফাকের থেকে নাজিল করছেন ইহুদির ধর্ম খ্রিস্টানের ধর্ম হজরত মুজাল ইসলামের কে তৌর কিতাব দিয়া আল্লাহাক ইহুদিদেরকে ধর্ম দিস হজরত ঋষা আল ইসলামকে ইঞ্জিল দিয়া আল্লাহফাক খ্রিস্টানদেরকে ধর্ম দিস এখানে প্রশ্ন জাগে আল্লাহ যখন নাজিল করছেন এটা বাতিল হবে কেন আর বাতিল যদি হবে আল্লাহাক নাজিল করলেন কেন কথাটা একটু জটিল বটে জটিল কথা বুঝতে উহুমা দিলে বড় হয় সহজে বুঝে আসে মনে করেন আমাদের মেদিকে অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার ব্যবস্থা দেয় ব্যবস্থা ব্যবস্থাপত্র নিয়ে ওষুধের দোকানে যাই দোকানদার ব্যবস্থাপত্র দেখা প্রত্যেক ওষুধের ফাইলের উপরে লেখা আছে ম্যানুফ্যাকচার ডেট অ্যান্ড এক্সপেন্ডিচার ডে বাংলা টাকা উৎপাদনের তারিখ মেয়াদ উদ্দিনের তারিখ মনে একটা ওষুধের গায়ে লেখা আছে উৎপাদনের তারিখ এক তার মানে সালের জানুয়ারি মাসের প্রথম তারিখ এটা উৎপাদন হয়েছে এরপর মেয়াদ উত্তীনের তারিখ লিখছে বারো বারো দুই ২০১২ বারো অর্থাৎ দুই হাজার ডিসেম্বর মাসের ১২ তারিখে এটার মেয়াদ শেষ এরপরে কি এটা ওষুধ হিসাবে গ্রহণযোগ্য হবে তখন যে ওষুধ থাকবে না বিষ হবে বিষ যদি প্রশ্ন করা হয় ওষুধ হিসেবে যখন বানাইছে বিষ হবে কেন বিষ যদি হবে ওষুধ হিসেবে কেন এর উত্তর হইল মেয়াদের ভিতরে ওষুধ ছিল মেয়াদ শেয়ার সুতরাং এটা বিষ হয়ে গেছে ঠিক তৌরুবুর কিতাবের মাধ্যমে আল্লাহ ধর্ম দিয়া তখনও ঘোষণা করছেন যে এটা ধর্ম হিসেবেই চালু থাকবে এটা নির্দিষ্টের সময় পর্যন্ত নির্দিষ্ট সময় কোনটা শেষ নবী দুনিয়াতে আসলে এটার মেয়াদ শেষ এখন যদি আল্লাহ আদরি করছেন এখন এটা বাতিল কেন এটার মেয়াদ শেষ এক কথা সুতরাং এইগুলা বাতিল আরেকটা বাতিল ধর্ম আমার আশেপাশে বেশি হিন্দু ধর্ম আমরা একই বাজারে বেশা কিনা করি একই দোকানে চাহ করি একই অফিসে চাকরি করি একই স্কুল কলেজে লেখাপড়া করি হিন্দু মুসলমান কোন অসুবিধা নেই কিন্তু তাগত দর্মীয় গ্রন্থের নাম হইল इलाम धर्मी ग्रंथर नाम कुरने मजिदर्मी मुरब्बी आलेम पीर बुजुर्ग और हिंदू धर्मी मुरब्बी के बला ब्राह्मण ठाकुर कंतु आलेमार ব্রাহ্মণের ঠাকুর হওয়ার পদ্ধতি এক না আমাদের মধ্যে যারা কোরআন ও হাদিসের অ্যালিমে অভিজ্ঞতা অর্জন করে এবং সে আলেম মতো আমল করে তাইকে আমরা আলেম পীর বুজুর্গ বলি আর তাদের পদ্ধতি হইল ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ ধর্মীয় ব্যবহারে কিছু যারা থাক বা না থাকুক ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে সে ব্রাহ্মণ এখন বলেন উভয় পদ্ধতিকে এক হইল আর যুক্তিসঙ্গত পদ্ধতি আমাদেরটা না তাদেরটা আলেমের ছেলে আলেম হয় না পীরের ছেলে পীর হয় না যদিও আজকের কিছু গদিনশীন পীরটির আসে আর কি কিন্তু এটা ইসলাম কর্তৃক অনুমোদিত নয় ইসলাম অনুমোদন দেয় যার মধ্যে যোগ্যতা আছে যার মধ্যে সে কোরআন হাদিসের অনুম আসে এবং সেই মোহামক আমল আছে এবং মানুষকে যে কোনো সহি মশলার উত্তর দিতে পারে সেই ফির আর এই যুগত অধিকাংশ বাফ ফিরত এক কিছু মসলামাল জানুক আর না জানুক এর মধ্যে বোমা মালিয়া একটা হাদিস বাইরিব না এমন বহুত ফির বাংলাদেশে আছে এটা ইসলামের পদ্ধতি নয় হিন্দুদের ধর্মীয় গ্রন্থ ব্যাগ বেদের নাকি বারোটা খন্ড এক খণ্ডের নাম সামবেদ পণ্ডিত সুশান্ত ভট্টাচার্য এক ব্রাহ্মণ সে সামবেদের বঙ্গ অনুবাদ করছে ব্যাগ কৃত সংস্কৃতি লেখা বঙ্গ অনুবাদ করাতে বাংলা ভাষাভাষীরা এটা বোঝার সুযোগ হয়েছে এখানে সে ফরিষ্কার উল্লেখ করেছে বেদের শ্লোক যে মহাপুরুষের নিজের নামের প্রথম অক্ষর ম হবে শেষের অক্ষর দ হবে যার বাবার নাম আব্দুল্লাহ হবে মার নাম আমেনা হবে তিনি সত্যিকার মহাপুরুষ তার কথা যে মানবে না সে বাতিল এখন যে মহাপুরুষের নিজের নামের পথোপক্রম শেষরক্ষ দাল ইনি রামনা কৃষ্ণ মোহাম্মদ সাল্লাহাম তাহলে সামবেদমতে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যে মানবে না সে এমনিই বাতিল সুতরাং হিন্দু ধর্মও কি বাতিল বাতিল হইলো আমরা তাদেরকে কোনো কটাক্ষ করা কোনো চাপ সৃষ্টি করার অনুমতি কোরআন দেয়নি আমাদের যুক্তি কয় বাতিল ধর্মাবলম্বীরা জাহান নামিল হবে তাদের জ্ঞান নাই শোক নাই আপনার চোখের সামনে একটা অন্ধলোক যদি গর্তে করতে লাগে তাকে আপনি রক্ষা করা আপনার দায়িত্ব কাজটি যাদের জ্ঞান নাই কাফের বেদিন এদেরকে রক্ষা করা তাদেরকে দরকারের জোর খাটাই হইল ইমানদার বানানো উচিত এটা যুক্তি কর কিন্তু কোরআন সে অনুমতি দেয় না ধর্মের মধ্যে কোন জবরদস্তি নেই তুমি হক ধর্ম প্রকাশ করো এখন মানা না মানা যে কোনো লোকের ইচ্ছা যে যে ধর্ম মতেই চলতে চায় তাকে সে ধর্মতেই চলতে দিতে হবে সেখানে জবরদস্তি করার কোন অনুমতি নেই এটার নাম এটা সাম্প্রদায়িক সম্পৃতি। যে একটা লোক হিন্দু থেকে বাজার করবে আমি মুসলমান থেকে বাজার করব তার সঙ্গে আমার কোনো জগ্রহ হবে না এটা এটা সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আল্লাহর কোরআনই দিয়ে প্রথম বলেছেন দুনিয়ার কোন মতবদ এত সুন্দর বলতে পারে লা লফির দিন ধরনের যে কোন জবরদস্তি নাই তবে সম্প্রীতিরও একটা সীমা থাকা চায় সীমা রাখা ছাড়া কোনো কাজই দুনিয়াতে হয় না সাম্প্রদায়িক সম্পৃতি এটারও সীমা রাখা চায় বায়ু বায়ু সম্প্রীতি আসে এটা সীমা আছে না सम्रीति खूब बेसी आजे बैल् एक बार आकबईर बहु का से जुमा जुमा आशे? आशे जाए ईटा सम्प्रीति हल ना बंडामी हल कसल सम्प्रीति समर्थन कर भंडामी समर्थन करे ईद नामजे जुमा जमाते को हिंदू आसेना और हिंदू बुजाफर मणे हम लोक जाए क्या এটার নাম সম্প্রীতি নেওয়ার এটার নাম সাম্প্রদায়িক ভণ্ডামি তোমার একটু গাইরত নাই তোমার নামাজে জমা তারা আস না তুমি কোন লজ্জা তাদের পূজার মধ্যে যাও তো বলছিলাম লা কাহিদিন ধর্মটা বাড়াবাড়ি নেই যা যে ধর্ম ইচ্ছা পালন করবে আমি তাকে বাধা দিতে পারবো না এটাই কর্ণা ফাঁকের ভাষ্য কারো মনে যদি প্রশ্ন জাগে যে যে ধর্ম পালন করতে চায় তাকে সেই সুযোগ দিতে হবে এটা যখন কর্ণে ফাঁকেরই আদেশ তাহলে তারা বাতিল হবে কেন আল্লাহ ফাঁক তাদেরকে অনুমতি দিছে যার যে ধর্ম মনে চায় সলুক তার দুজকে যাবে কেন প্রশ্ন জাগে एक कथा बोझार जो बोली ए दुनिया फाक बना परीक्षा केंद्र हिसाब कल कंद काज करीक्षा दुनिया जीवन दिया दुनिया परीक्षा केंद्र परीक्षा केंद्र मध्य जे से पास कर তার যেমন থাকার অধিকার যে ফেল করবে তারও থাকার অধিকার পাশ করুক ফেল করুক উভয়ের সমান অধিকার কোন কর্তৃপক্ষ কোনো ছেলেকে এটা বলতে পারবে না যে তুমি যখন পাশ করিবে না তুমি হল থেকে বের হয়ে যাও পাশ করবে না করবে না করবে এটা ভরকার পরে বোঝা যাইবে আগে তাকে বের করে দেওয়া ঠিক হবে না কাছে এই দুনিয়া ভৈরী কেন্দ্র এখানে যে কোনো জাতিকে বাস করার অধিকার এর পরে বিচারের দিন দেখা যাবে কে ফাঁস কে ফের এখন তাকে কেন্দ্র এ হল থেকে বের করা যাবে না এই জন্যই যে কোনো ধর্মের যে কোনো লোকের ধর্মপালনের অধিকার পুরোপুরি আছে কোন বাধা সৃষ্টি করা যাবে না কোন মুসলমান লাফিদ্দিন यार अभव व्यवहार कर हादसे एलम ना थार कारण दुनिया किस टीम टीम जाना से मना बट किशु इर यह आयता अभव व्यवहार करें एक मुसलमान प्रफेसर के बोल खूब परिचित घनी मानु हिसाब जे भाई दायल्डा का कमाओ क्या তোমার প্রবেশ হারিয়ে বাধা দেয়নি দাঁড়িয়ে দেখতে কয়টা আমার ব্যক্তিগত ব্যাপার আমি গেলাম যে ইসলাম তো ব্যক্তিগত ধর্ম না ইসলামের মধ্যে ব্যক্তিগত ব্যাপারও আছে সামাজিক ব্যবহারও আছে পারিবারিক ব্যাপারও আছে ব্যবসা কেনার ব্যাপারও আছে রাষ্ট্রীয় ব্যাপার আছে আন্তর্জাতিক ব্যাপারও আছে এই ব্যক্তিগত বলি দাবি করলে কোন মুখে অনেকেই কয় ধর্ম যার যার রাষ্ট্র সবার এই সবার অর্থ কি রাষ্ট্র সবার তোমার এই সবার কথাটা এড়িয়ে কতদূর বেশির থেকে বেশি বাংলাদেশ বাংলাদেশ সবার রাষ্ট্র স্বীকার করলাম আর ইসলামের এড়িয়ে খালি বাংলাদেশ গোটা পৃথিবী সুতরাং ধর্ম যার যার এই কথা বলাটাও আস্থা ভণ্ডামী ধর্ম গোটা বিশ্বের জন্য রাষ্ট্র বিশেষ অঞ্চল নিয়ে আমরা বিশ্বনবীর বিশ্ব উন্মত আঞ্চলিক মন নিয়ে আমরা চলি না এই জন্য আন্তর্জাতিকভাবে চিন্তা করতে হবে খায়ের তো বলছিলাম ওই লোককে ব্যক্তিগত ব্যাপার বলার পরে ফেলে যে ব্যক্তিগত ব্যাপার না চট করে বলে উঠল লি ধর্ম কোনো বাবা বাড়ি নেই তুমি আমাকে নিয়ে বাবা বাড়ি আমি পেলাম যে আপনি আয়তের অর্থ বোঝেন নাই আমি বুঝি নাই খালি আপনি বুঝছেন খালে জীবনে বারোটি বছর কাটাইছি আয়াতের অর্থ বোঝার নাই আর তুমি তো একদিনও কাটাইলে না এখন আমি বুঝবো না তুমি বুঝবে তুমি যেগুলো বোঝার জন্য কাটাইছো সেগুলো আমি বুঝি না এখন তুমি যদি বুঝতে চাও তাহলে আমি আর অর্থ বুঝাইতে পারি বাচ্চা বলো কি অর্থ তাহলে এটার অর্থ তোমাকে বুঝাইতে হইলে আমি একটা উদাহরণ আশ্রয় নিতে হবে তাহলে তুমি তাড়াতাড়ি বুঝবা মনে করো আমাদের এই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের একটা সংবিধান আছে এই সংবিধান মানি প্রত্যেকটা লোকের নাগরিক দায়িত্ব ঠিক না যদি সংবিধান বিরোধী কে কোনো কাজ করে বা কথা বলে সে রাষ্ট্রদ্রোহী অপরাধী সাংবিধানিকভাবে আমাদের দেশে অনেকগুলা রাজনৈতিক দল আছে এটা সংবিধান স্বীকৃতি দিচ্ছে রাজনৈতিক দল যতই থাকুক প্রত্যেক নাগরিকের যে কোনো দল করার অধিকার আছে যা যে দল মনে হয় করবে কেউকে কথা বলা যাবে না যে এ দল করা ও দল করতে পারবে না এটা বলার অধিকার কেউকে দেওয়া হয়নি যতগুলা সাংবিধানিক দল আছে প্রত্যেক নাগরিক যে কোনো দল করার অধিকার রাখে কিন্তু মনে করো একটা লোক আজ আওয়ামী লীগের ফর্ম ফিল অর্থাৎ আওয়ামী লীগে যোগদান করল কাজ বিএনপির বিটিকে বক্তৃতা করে পাঠ এটা বরদাস্ত করব আওয়ামী লীগের ফর্ম ফিল করি তুমি বিএনপি থেকে নেওয়া বক্তব্য কেন ফোকস করব আর এ যদি কয় সংবিধান আমাকে স্বাধীনতা দিছে আমার ইচ্ছা যে কোনো দল করতে পারি যখন মানুষ হয় করব যখন মানুষ বিএনপি করব তখন ভালো হইব সংবিধান স্বীকৃতি দিশের অর্থ তোমাকে বটপাড়ি করার জন্য নয় তোমাকে আওয়ামী লীগ করলে আওয়ামী করতে হবে বিএনপি করলে বিএনপি করতে হবে এখন আওয়ামী লীগের ফর্ম ফিল আপ করে যদি বিএনপিতে বক্তব্য রাখে দলীয় শৃঙ্খলা রক্ষার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হবে করা হবে না প্রত্যেক দলের একটা দলীয় ম্যানিফেস্টো আছে ওই দলীয় ম্যানিফেস্টো ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এটা বুঝছি নি কবুজি আরে তাই এবার বুঝ মনে করো এই পৃথিবীটা আল্লাহর একটা রাষ্ট্র এই পৃথিবী চালাবার জন্য আল্লাহ পাকে সংবিধান কোরআন শরীফ কোরআন শরীফে কৈছে যে কোনো লোক যে কোনো ধর্ম পালন করতে চায় বাধা দেওয়া যাবে না এটা হল রাখ রাগির দিন তাই বলি তুমি কলেমায় তৈবা পড়ি রসিদের উম্বরের দাবি করিবা আর শরীয় বিরোধী চলি তোমার খবর আছে এখানে স্বাধীনতা নেই তুমি মুসলমান না তোমাকে আমার বলার কিছু নেই কিন্তু মুসলমান হইয়া কলেমা হইয়া নিজকে মুসলমানের দাগি করিয়া শরীয়তের বিরোধী চিলবা আল্লাহ রসুল বলেছেন মাত্রা মিনকু মন করান পালিও গজির হু যে ব্যক্তির শরীর বিরোধী চলবে তোমার শক্তি কুলে তাকে কন্যা সোধা কর পালিও গজ্জির হু বেয়াদিহি যদি শক্তি না কুলায় পান তাতে ফিলিস বলো আর মুখে বলারও সব যদি শক্তি না করায় অন্তর দিয়ে ঘৃণা করো এখন দুনিয়ার সামান্য রাজনৈতিক দল এক দলের ফরম ফিল করি আরেক দলে যাওয়া যায় না আর ইসলামকে যদি এতই দুর্বল মনে করছো যে এমনি মুসলমান থাকবা আমি মনে জমি মনে করি যে যা মনে হয় তা করবা এত সস্তা না ইসলামের मैनीफेस्टो तुमको मानते ही हाय एन अवस्था एम हो मुसलमान के बाल उपदेश दी जख सेपंथी देखे तखने कह मौलवादी फतुआबासब बार उद्देश्य हिल तुनिया स्वास्थ्य बैकअप करते शरियत नीति শরিয়ত মানতে গেলে বেহরা বাদে বা মহিলা রাস্তা বের হতে পারে না শরীয়ত মানতে গেলে আর কয় কি পদ্মা ভুজার কিছুর দাঁত ধারা না ওলামের কারণে গালি গালাস করে তারপরে হাটাদের হুজুর তেঁতুল হুজুর কয় আর তাহাজুদ ফায় তো তাহাজার কোয়াল দিচ্ছে এটা সচারকে খুশি করার জন্য তাহাজিদের দরকার নাই শুধু হরস পড়ো শরীয়ত মানি চলো তুমি জান্নাত পাইবা আর ওলামায় কালামে গালি করি ইসলামের বিরোধী করি তাহাজিদ করে আরো দশবার হজ করল তোমার নসিব হবে না জান্নাত সারা সমস্ত দিনের इसलम के विजयी कर जूनि आल्ला पल्ला रसुल के हक धर्म दिए पाठाई और हक धर्मवलमीरा सब समय मजलूम हवा एट नतून कथा नय आगामक काल के दूनर इतिहास हकपंथी सब समय मजलूम थके और बिल जालिम है হজরত আদম আসামের সন্তান হজরত হাবিজ কাবিল হক ছিল হাবিল কাবিল ছিল জালিম এইভাবে বনিস হজরত মূসার আসলাম ছিলেন মজলুম জালেম ছিল হেরাউল ইব্রাহিম আল আসলাম ছিলেন মজলুম জালেম ছিল নমরত যুগে যুগে হক ফতের প্রতীকেরা আল্লাহর ইমানদার বন্দারা মজলুম হয়েছেন জালিম হন নাই আমরাও আজ ইনশাআল্লাহ মুসলিম হতে তোরাছি আমরা তবুও অন্যায় জুলুম করবো না দিনের কথা বলেই যাব মানলে মানবা না মানলে যেভাবে মানতে হয় মুসলমান হিসেবে তোমাকে সেইভাবে রাস্তায় টানিয়ে আনার দায়িত্ব আমার আসে আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব আদায় করার ত্রফিক দান করুন ইসলামের বর্তমান সময়ে নয় শুধু সব সময়ের জন্যই চিরতরের আন্তর্জাতিক দুশ্মন ইয়াহুদ নাচারা আল্লাহর কোরআনে বলেছে ইয়াই লা আমানবাকে যদি ইহুদ আবার না সুরায় মায়াটার আয়াত আল্লাহফাক বলেন হে ইমানদারা কোন অবস্থাতে কোন ইহুদিকে বা কোন নাসারাকে তোমরা বন্ধু বানাইও না হীতাকান্তি মনে করিও না তোমাদের উপকারী মনে করিও না। ও বাস নাহুল নাসারের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব আছে কিন্তু দুনিয়ার ইসলাম আর মুসলমানকে ধ্বংস করার জন্য ইয়াহুদ নাসার এক অপরের বন্ধু এফের আল্লাহ বলেন আমি কোথায় স্পষ্ট নিষেধ করা সত্ত্বেও যে যদি কোন নামদারি কোন ইহুদিকে বা কোন নাসড়াকে বন্ধু বানায় অমান আমি সে নামদারী মুসলমানকে ইয়াহুদ এবং নাসারা হিসাবেই গণ্য করবাদ ইহুদি নাসারারা। আমাদের আন্তর্জাতিক চিরদুষ্ম ইসলামকে ঘায়ল করার জন্য অবনিত ষড়যন্ত্র তারা ষড়যন্ত্রের দ্বার বিস্তার করিয়ে আসে তার লক্ষ্য করছে মুসলমানদেরকে দিনের ভাবে ঠিক রাখে ওরা মাইকার সুতরাং সাধারণ মুসলমানের অন্তর থেকে ও আমাদের মহব্বত ওলামাদের শ্রদ্ধা নষ্ট করতে পারলেই তাদেরকে ঘায়ল করা যাবে ওলামায় কেরামকে নষ্ট করার জন্য ক্যারামের উপর থেকে জনগণের শ্রদ্ধা নষ্ট করার জন্য যেসব ষড়যন্ত্র তারা চালু করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র হইল ওলামায় বিদ্রূপ করা মৌলবাদী বলা ধর্মান্ড বলা প্রাচীনপন্থী বলা প্রগতি বিরোধী বলা এগুলা ওলামায় কেরামের জন্য তারা গালি হিসেবে ব্যবহার করে আসলে চিন্তা করতে গেলে মৌলবাদ কার করে মূলের সঙ্গে যা সম্পর্ক সেই তো মৌলবাদী তো মূল আল্লাহ আল্লাহর এর সঙ্গে সম্পর্ক হওয়াটা তো গৌরবের কথা তোরা মৌলবাদী বলতে কি বুঝতি চাস আমরা মৌলবাদী তোরা তো ফাতাবাদী সামড়াবাদী পাতার সামরা আগুনে জ্বালায় আর আসল মূল কাজে লাগে মৌলবাদীকেই আমাদেরকে তোরা গালি দিলেই কি হবে জনগণ আস্তে আস্তে তোমাদের জারি জারি বুঝতে পারতেছে আরেকটা মুসলমানদেরকে ঘায়ল করার জন্য তারা নারী নিয়া ব্যবসা আরম্ভ করছে নারীবাদী বাহ্যিক চাক্ষিকময় স্লোগান নারী জাতি মাতৃ জাতি এদের অধিকার দিতে হবে এদের মর্যাদা দিতে হবে এদেরকে শিক্ষায় দীক্ষা উন্নত করতে হবে এগুলা খুব ভালো কথা কিন্তু ভালো কথার পিছনে যে দুর্বিশন কি আছে এটা ওলামায় কালাম ছাড়া কেউ টেয়ার হয় না আমার মনে আছে ছোটকালে আমার যখন প্যাটে ক্রিমিও ছিল তো তখনকার ক্রিমি ওষুধ ছিল আমি নিজের কথাটা বাস্তব খাইতাম না তা আমার আম্মু ওই ওষুধের সঙ্গে চিনি মিশাই শরত বানায় দিত আমি শরবত খাইতাম বাজ্যভাবে তো শরবত খাইতে আসি শেষে কৃমি ব্যয় ঠিক এই শরবতের নাম শরবত হিসাবে বিক্রি চাইতে চায় নারীর প্রগতি নারীর শিক্ষা নারীর ইজ্জত ইত্যাদি এর মূল রহস্য কোথায় সেসব সভ্য দেশে ইউরোপের মতো ইউরোপ আমেরিকার সভ্য দেশে সত করা ষাট জনের পিতৃ পরিচয় নাই তারা এত বড় সভ্য এবং সেসব দেশে অফিস আদালতের দরখাস্ত করতে বা স্কুল কলেজে ছেলে ভর্তি হইতে ফরমের মধ্যে মাতার নামের গড়ে নেই ফিতার নামের গড় নেই নাম মাতার নাম কারণ ফিতার নামের গড় থাকলে হয়তো তাগর রাষ্ট্রপতির প্রেসিডেন্ট হয় তারাও পূরণ করার সুযোগ থাকবে না পরিচয় নেই তাদের সমাজ মাতৃশাসিত সমাজ আমাকে দেখে মাতৃশাসিত সমাজ আসেনি কি করি বুঝি আপনাকে এই মুরগের বাচ্চা ফুটাতেন এই মুরগির বাচ্চা মুরগি লালন পালন করে না মুরগায় লালন ফালন করে মুরগিয়ে মুরগায় কোনো দায় দায়িত্ব নাই গাড়ি যে বাসুর দেয় সে বাসুরের খোঁজখবর সাড়ে রাখেনি কুকুরে যে বাচ্চা ফুটায় সে বাচ্চার খোঁজখবর কুচুন নিয়ে রাখে না কুচুর দিয়ে রাখে কুতুলনি কারণ এদের সমাজ মাতৃশাসিত সমাজ মাতৃশাসিত কেন কুতুল্নির ভাষা মুরগির ভাষা গামীর ভাষা মুখে না হাবভাবে দেখি বলতে চায় তারা জরায়ু স্বাধীনতা চায় আমার দাহ আমি দেব যাকে চা তাকে দেব দেবো এটা না তাদের ভাষা এখান থেকে আঙর তিমরা সে আমার দাহ আমি দেব যাকে চা তাকে দেব এটার নাম জরায়ুর স্বাধীনতা এই কারণে দামরায় গাভিরই কয় তোর জরাই স্বাধীনতা বুক করস বাচ্চা করতে না করতে আমি কি জানি সুতরাং তোমার বাচ্চার দায় দায়িতাম নিতে পারবো না যুক্তিসঙ্গা মুরগায় মুরগির তোর জরাইল স্বাধীনতা ছিল তুই করতে কি বিশ্লেষণ আমি কি জানি কুকুরে কুকুরিয়ে কয় জরাইল স্বাধীনতা বুক করছ এখন তোমার বাচ্চার দায় দায়িতাম নিতে পারবো না এই জন্যই তারা মাতৃশাশিত আর আমাগ দেশে এটাকে চালু করার জন্য আগে আমরা যখন লেখাপড়া করছি নাম পিতার নাম এখন ওখানে নামও লিখতে হয় আসলে মাতার নাম জুকার সুযু প্রচারণ পিতার নাম বাদ দিতে আমরা যায় ওইদিকে আমাদেরকে তাইতে সে আল্লাহ বাপ করুক তাদের মধ্যে যারা জ্ঞানী ভবিষ্যৎ চিন্তা করে তারা দেখলো। যে মুসলমানদের মধ্যে আজ শরীয়তের কারণে শতকরা একশো জনের পিতৃ পরিচয় আসে আর ইহুদিন আসারাদের মধ্যে এখনই ষাট পাঁচষট্টি জনের পিতৃ পরিচয় নাই। কিছুদিন পরে এমন অবস্থ হবে যে শতকরা একজনেরও পিতৃ পরিচয় পাওয়া যাবে না ধরেন ববুষে বংশধর মনে করিব যে মুসলমানদের সমাজই মানুষের সমাজ আর ইহুদিন আসার সমাজ কুত্তাবিলের সমাজ এই কথা মনে তার দলে দলে মুসলমান হয়ে যেতে পারে তো এই আশঙ্কার থেকে তারা চিন্তা করতেছে মুসলমানের সমাজের মধ্যেও যেন পিতৃ পরিচয়বিহীন সন্তানের সংখ্যা বাড়ানো যায় তো পিতৃ সন্তানের সংখ্যা বাড়াইতে গেলে যুবতীরকে রাস্তায় বাহার করো স্বাধীনভাবে যুবক যুবতী চলতে দাও এই ষড়যন্ত্র থেকে তাদের এই চেষ্টা স্লোগান মৌলবি মন ছোট উদার মানা হতে চায় প্রেম হতে চায় আজমরা অনুতুলে এলে যে এক ব্যক্তি একদিন আবার সামনে পর দেখেন বিশ্বের মধ্যে যত বীর সব পুরুষ মহিলাদেরকে আপনারা গোরখায় পদ্মায় রাখি রাখি তাদেরকে খিণেঙ্গি বানাই ফলাইছেন। দুর্বল বানাই ফলাইছেন। তাদেরকে যদি পুরুষ সমান তালে চলতে দেওয়া হইতো তাহলে তাদের মধ্যে বহুত বড় কুষ্টিগির হইত বীর হইতরে কয় আপনার গ্রামে কুত্তা আর কুতুনি নেই আছে তারকে তো কোন পদ্মা নাই কুত্তা যত মোটা হয় কুচুনি যত মোটা হয়নি সানার গাভী নেই এটা কুদ্রত জন্মগতভাবে পুরুষকে সবল করি বানায় আর নারী জাতকে দুর্বল করিবানায় আমার এই আকতা কুকতা কত কৈশী এই জাতীয় আকতা কুকতা কয় মুসলমানের সর্বনাশ করার জন্য মুসলমানের ঘরে পিতৃ পরিচয় বিহীন সন্তানের সংখ্যা বাড়াবার জন্য কাজী মুসলমান সাবধান ইহুদিন আসরাদের এই যে ষড়যন্ত্রে আপনাদের মেয়েদেরকে বোনদেরকে বেফদায় বের হতে দেবেন না বেফদায় বের হইলে চরম পৌনতি ভোগ করতে হবে আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে আমলকার তহসিল করুন ওয়াকান আহামদুলিল্লাহ রব্বুল আলমী আল্লাহ হুম্ম সল্লাহ আল্লাহ ওলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ ও সালাম সলিমিম্লাহ হটদারি উন্মুল মদার আজকাল মাহবীর কবুল পরমাও এই মাহবিরের জাহরি বাতিনি কামিয়াবি পরও এ আল্লাহ আমাদের মুরব্বী সারা দেশের মুরুব্বী হজরত মোহতান সাহবের হায়াত ফরমাও এ আল্লাহ সুস্থতা নসিব করুদ্দিনা যা তম বজলে খুদ কব বার সৎকা আউলিয়া এ খানদানে আহমদ শফি চোখদা এ দর আনে মুশে রো তো হদায় মসফত মুশীি আজবর শাহ আলম সৈদাই ফির আসলাফসি বলতব আলম হাম ফে বে নজির শাস ও ফারোশি দে গঙ্গোই জালালো আবুদ সহমদি হাম মোহাম্মদ আব্দ হকসায়লাল শমশি তুর কোলাফ হামোসুফ মোহাম্মদ আহমদী ভূসাহ হাম হজাই ভাই অবনে আদম হাম হজা লে মুরশি আব্দ হসন বুসি আলী ফকি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার ইসলামী সিডি বিশ্রী অডিও ভিডিও पाइचर एंटारप्राइज ऐचलिस मद्रसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सत शून्य पांच सात